সমিল্ হিহ মহি উল্হী সবিলি আদৌ ইর হিয়াল বসে অনবমনি ও সুবহ নম লোহি অনবিন মুশ্রিকে دستوري دستوري دستوري كتاب الله কি ওখল হল্কেশন জল নূরি হি হাহি ওখল نلقي اسوتنا بسنته التجاني نوريه كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنة هنجمى نوري لهدي الحق أرشدنا نزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تغيثنا بكل ثنا وتجمعنا محبتنا وصدق السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور الفساد ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الشيخ العلامه صالح الفوزان حفظه الله تعالى وجوب الايمان بقربه من خلقه وان ذلك لا ينافي علوه وفوقيته وان ذلك لا ينافي علوه وفوقيته قال رحمه الله تعالى وقد دخل في ذلك الإيمان بانه قريب مجيب كما جاء ما بين ذلك في قوله تعالى واذا سالك عبادي عني فاني قريب اجبوا دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقوله صلى الله عليه وسلم ان الذي تدعون هو اقرب الى احدكم من انقيره هلات وما في الكتاب والسنه من قربي ومعييتي لا ينافي ما ذكر من علو به وفقهيته তার বান্দাদের থেকে অত্যন্ত নিকটী এবং তার সাথে সাথে সে আল্লাহ আব্বুল আলমিন তার আরও সে সমুন্নত তিনি মহানের ওপর বিশ্বাসগুলির ক্ষেত্রে ক্ষেত্রে যা কিছুই সাহাবাহিক বলেছেন তারা কোন যুক্তি না তলব করে বা যুক্তি না জেনে যেহেতু নবী করিম সাল্লা সাল্লামের কথা নবী করিম সাল্লামে যা কিছু করেছেন বলেছেন তা ওহ ভিত্তিক করেছেন যেমন ওহি তেমনই নবী করিমের হদিস ওসুল্না হচ্ছে ওহী সুতরাং পেয়েছেন মহান আল্লাহ সম্পর্কে হোক অথবা অন্য অন্য বিষয়গুলির ক্ষেত্রে হোক এই তারা বিনা আপত্তিতে বিনা কোন অপব্যাখ্যায় তারা বিশ্বাস করেছেন আর একটি বিষয় হচ্ছে আল্লাহ রব আলমিনের সৃষ্টির তার সাথে সাথে আল্লাহরুল আলমিন তার বান্দাদের অত্যন্ত কাছে এই বিষয়টি নিয়েই গত সপ্তাহে আকিলতিতে আলোচনা হয়েছে আজকে আমাদের পর্ব হচ্ছে এই কিতাবের বাইশ নম্বর পর্ব এতেও মাসুকার আল্লাখ হাফিজ বলছেন ওজুব ইমানে যে নিকটবর্তী এর ওপর ইমান রাখা আবশ্যক ফরজ ইমান নিয়ে আসা ও ফরজ বিকুরবেহী মিন খাল যে তিনি সৃষ্টি জগৎ থেকে কাছে আর আল্লাহ তার সৃষ্টি জগৎ থেকে সুমহান নন সৃষ্টির ওপরে নন নন এই দুটো বিষয়ে কোন বিরোধ নেই মহান আল্লাহর ক্ষেত্রে সৃষ্টিকর্তার ক্ষেত্রে যদিও মানুষের ক্ষেত্রে বা যে বিরোধ মনে হতে পারে मानुष्ठ क्षेत्र क्षेत्र परल्ला रबुल आलमी क्षेत्र क्योंकि अबव्याख्या करते हैं प्रथम से आल्ला रबुल आलमीन के सृष्टिर स्विंग दिए तुलना कर অথচ আল্লাহ আব্বুল আলমিনের মতো কোন কিছু নয় আল্লাহ নয় এটি হচ্ছে এমন একটি আয়াত আল্লাহাবলীর ক্ষেত্রে চূড়ান্ত ফেসলাকারী আয়াত আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না বা মহান আল্লাহ সৃষ্টিকর্তাকে কোন সৃষ্টির সাথে তুলনা করা যাবে না আর এর সাথে সাথে মহান আল্লাহ সম্পর্কে যা কিছু তিনি বলেছেন তা বিশ্বাস করতে হবে এবং তার যা বলেছেন তা বিশ্বাস করতে হবে ওইভাবে যেভাবে মহান আল্লাহ বলেছেন বা তার অসুস্থ বলেছেন এই সম্পর্কে বলছেন শেখুল ইসলাম ইবনে রাহেমা তা আকিদ ওয়াসে নামক কিতাবে তার ওয়াক দেখালা যা লেখা ইমান ও বেআ আলোচনা চলছে আল্লাহর প্রতি ইমান সম্পর্ক মহান আল্লাহর প্রতি निकटवर्ती डाके साथ बंदार दुआ शबुल कर যেমন এই দুটো বিষয় তিনি কাছে এবং তিনি বান্দার ডাকে সারা দেন এই দুটো বিষয় সুরা বাকার আয় নম্বর একশো ছিয়াশিতে একত্রিত বর্ণনা করা হয়েছে এই বিষয়টির অন্তর্ভুক্ত হচ্ছে এই বিষয়টি বিশ্বাস করা এই কথা বিশ্বাস করা যে তিনি আল্লাহ আল্লাহাবুল আলমিন অত্যন্ত নিকটবর্তী মজিবন এবং বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন তোমাকে যদি জিজ্ঞেস করে বা যখন জিজ্ঞেস করবি এ বাদি আমার বান্দারা আমি আমার সম্পর্কে আমার সম্পর্কে যদি আমার বান দ্বারা জিজ্ঞেস করে তোমাকে হে নবী আল্লাহ আমি বলছি যে আমি অতি নিকট করিবন অত্যন্ত নিকটবর্তী একটি বিষয় হচ্ছে আল্লাহ কাছে দ্বিতীয় বিষয়টি যে মজিবন মজিবনটা করতে জানলাম ডাকে সারাও দেন সবার ডাকে সাড়া দেন যে যখন ডাকে যে কোনো ভাষায় ডাকে যে কোন অবস্থায় ডাকে আল্লাহ সাড়া দেন মহান আল্লাহ বলছেন যে দোয়াকারীর দোয়া আমি কবুল করি বা দোয়াকারীর বা আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই আজাবাই অজীব মানে জবাব দেওয়া আজাবাই অজীব মানে কবুল করা আজাবাইজীব মানে হচ্ছে সাড়া দেওয়া হ্যাঁ আর যে দোয়া করে দোয়াকারীর দোয়াই আমি কি করি অজীব সারাদি দোয়া কবুল করি ইন যখনই আমাকে ডাকে যখনই আমাকে আহ্বান করে এই ছিল কোরআন করিমের আয়াত সোয়েবা কারার জাতি আল্লাহ বলছেন আমি কাছেও এবং বান্দার ডাকে আমি সাড়া দি যে দুটো বিষয় শুরুতে বর্ণনা করলেন এখন একটি হাদিস এই মর্মে পেশ করেছেন নবী করিম সাল্লা বর্ণিত শহিব ওখারিদ এবং শহীদ মুসলিম রয়েছে শহীদ খারিদ দুই হাজার নম্বর হাদিস শহীদ মুসলিম দুই হাজার নম্বর হাদিস এই হাদিসটিতে বলছেন রসুর উল্লা মিন নদী তোরাহেলাহ নিশ্চয় যে আল্লাহকে তোমরা আহ্বান করছো যে আল্লাহকে তোমরা ডাকছো আক্রব এলা প্রত্যেকের অত্যন্ত নিকটবর্তী ও তিন নিকটে মিন অনকে এমন কি তা বাহনের যে গর্দন রয়েছে বাহনের গাঢ় রয়েছে তার চেত বেশি যে আল্লাহকে তোমরা ডাকো বা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি তোমাদের যে কোনো ব্যক্তির বাহনের গরদ বা ঘাড়ের চাইতে বেশি নিবদের বাহনাম যখন এই হাদিস বলেন তখন ছিল উঁট বড় ভূমির বাহন ছিল সবারই ছিল উঁট উটের পিঠে একজন বসে উটের কাঁধটা কত দূরে লম্বা হাত হইলে হয়তো হাত চলে পারে হ্যাঁ कत का एर चाहिए आल्ला तुम्हारा दुआ डे हदीस की प्रमाण करलो आल्ला आलमी मानदानिकट आल्ला निकटित और एर आगे बेस आलोचना कौरिकी मैं आयात रसोमी हदीजे आल्लाब आलमीन कथा হ্যাঁ সমস্ত সৃষ্টির উর্ধে তার মহান আরো সে সমনত আর আছে সব জায়গায় হ্যাঁ আকাশে সমস্ত আকাশের ঊর্ধ্ব সমস্ত সৃষ্টি জগতের কারণ আল্লাহ এটাও বলেছেন যে তিনি আকাশের ওপর রয়েছেন আমিন্তু মানফিস ইত্যাদি আয়াত আর হাদিস রয়েছে মর্মে যেগুলি বারবার ফিরা এই কথাগুলি আর কোরআন এবং সুন্নাই যা উল্লিখিত হয়েছে বা আলোচিত হয়েছে কি আলোচিত হয়েছে মিন করবে যে তিনি ও নিকটে আল্লা সাথে রয়েছেন আর আল্লাহ কাছে রয়েছেন এই দলিল যে পরান এবং সন্ন্যায় রয়েছে এটা ওই বিষয়গুলির পরিপন্থী নয় বিরোধী নয় যা আলোচিত হয়েছে সব কিছুর ওপরে আল্লাহ সাথে আছেন আর তার সাথে সাথে সবকিছুর ওপরে আছেন দুটোতে বিরোধ নেই দুটোতে কোনো বিরোধ নেই আগেই বলেছি সৃষ্টির ক্ষেত্রে বা বিরোধ सऊदी आरबे थी अपन साथिना आल्लापरे सबकिर्धे बिरोध नहीं हो सुनाह क्या बिध नहीं বলছেন কারণ আল্লাহ সুবাহ তার মতো কোনো কিছু নয় শুধু আমি বলি আমাদের ক্ষেত্রে কি করে এটা হইতে পারে আরে তোমাদের ক্ষেত্রে হইতে পারে না কোন সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে না বলে কি আল্লাহর ক্ষেত্রে তুলনা করলে তার মতো কোন কিছু নেই এই আয়াতের অংশ বলা হয়েছে যে আল্লাহ যেমন জাতের মতো আল্লাহ সত্তার মত কোন ব্যক্তি নেই বা কোনো বস্তু নেই তেমনি আল্লাহর গুণের মতো কারো আল্লাহ আছে ক্ষেত্রে যেমন আমাদের দয়া আমায় আছে আর আল্লাহ রাহমুর রাহিমিন অতি দয়ালু তাই না রহমান তিনি পরম অতি দয়ালু তো এটা কি বলবেন যে সৃষ্টির দয়া আল্লাহর দয়া সৃষ্টির দয়ার মত কখনো বলবেন না যখন দয়ার মতো বলছেন না হাত কেমন বলবেন। না অস্বীকার করে দিবেন আল্লাহর হাত নাই কুদরতি হাত এভাবে কমরা হয়েছে যখন রহমত আল্লাহ রহমত মানছেন আর মানুষেরও দয়া মানছেন আল্লাহরও দয়া মায়া মানছেন আর মানুষেরও দয়া মায়া মানছেন এমনকি পশু পাখিরও দয়া মায়া আছে কিন্তু কারো কারোর সাথে তুলনায় অনেক সময় সৃষ্টির এক সৃষ্টি আর এক সৃষ্টির তুলনা চলে না তাহলে সৃষ্টির কি করে তুলনা চলতে পারে সমস্ত গুণাবলীর ক্ষেত্রে একটি দুটি বিষয় নাই না আল্লাহ রবুল আলমিনের সমস্ত গনগুলির ক্ষেত্রে নাথ মানে হচ্ছে সিফাত গুণ প্রত্যেকটি গুণের ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর মতো কোন কিছু নেই সেই সিফাত গুলি সেই গুণ জাতি হোক সত্তাগত হোক হ্যাঁ সেই সিফাত গুলি হ্যাঁ কর্মগত হোক এই বিষয়গুলো আলোচনা করেছি যে জাতি সত্যগত সিফাত গুণ আর কোন গুলি আল্লাহ রাবুল আলমিন ফি ওহু আলিউনীনফি ফি বেহি আর তার সাথে সাথে মনে রাখবে যে আল্লাহ আল্লাহবর্তী হওয়ার সাথে সাথে বা দনুবন মানে কাছে হওয়া করবেন যেমন কাছে তখন দনুগুন মানে কাছে এই জন্য দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় দুনিয়া আফেরাতের তুলনায় কাছে ভূমিষ্ঠ হলে দুনিয়া পেয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু মত না হলে আখেরাত পঞ্চায়েত আখেরাতের তুলনায় দুনিয়া কাজ না বলা হয় দুটো কারণ বর্ণনা করা হয়েছে একটা দুনিয়া আখেরাতের তুলনায় কাছে আর মানে কাছে হয় আর আরেকটা হচ্ছে দনীন বা দানা মানে হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট তো দুনিয়া পরকালের নিয়ামতের তুলনায় নিকৃষ্ট সে যেন দুনিয়াকে কি বলা হয় দুনিয়া বলা হয় বহু আলী গুন আল্লাহ আব্বুল আলমিন কথা বলেছেন সৈফল ইসাম ইব্রাহিম এই দুটো বাক্যে আলি জুন ফি দুহি তরিবন ফি অলুবে তিনি কাছে হওয়ার সাথে সাথে সু উচ্ছে সবকিছু আর তিনি সু থাকার সাথে সাথে যে আমাদের সামনে আসলো যে আল্লাহকে তোমরা আহ্বান করো বা ডাকো তিনি তোমাদের বাহনের সবার গর্দনের চাইতেও বেশি নিকটবর্তী এই হাদিসটির প্রেক্ষাপট করিম কাজ কোন সময় বলেছিলেন যেমন কিছু করে জনগণ হ্যাঁ জনগণকে গরম করার জন্য কি করে চিল্লে চিল্লে দোয়া করে না আল্লাহ দিল টান অত যদি টান দিলাম একদম দেখা গেলাম যে এরকম টান দেয় সাধারণ যদি করতো আল্লাহ সাহানি যদি চিৎকার করে দোয়া করে এটা বিয়া দিবি না এগুলো আমাদের বুঝে আসেন আমাদের দেশের মানুষের যে চিল্ল চিল্ল আল্লাহকে ডাকছে যেটা বিয়া দেবি কিছু সাহাবিরা চিন্তা করলে যে আল্লাহ তো অনেক দূরে আর সে হাজিম আল্লাহ তো অনেক দূর হইত আল্লাহকে তো ডাকলে চিল্লা ডাকতো পাওয়া যাব সাহেব আল্লাহ তো সবই শোনেন যেখানে কি হইলো আপোষে এই আল্লাপ আলোচনা এখন কি করা যায় চিল্লে ডাকবো না আস্তে আস্তে ডাকবো বলছেন যে আন্নারা চলান যায় একজন লোক আসলে এর সমাধানের জন্য ফাঁকা আসুল আল্লাহ চুপি সারে কথা বলো মোনাজাত মানে হচ্ছে চুপি সারে কথা বলো চিৎকার করে দোয়া করছে সম্মিলিত মোনাজাত আর নাম দিচ্ছে ওর নাম কি মোনাজাত মোনাজাত মানে একটু চুপি সারে কথা বলা মোনাজাত মানে না ওটা মোনাদাত नेदा करा। करा। मने चुपी सारे कथा भाषा बोलाए मोजादलाते नजुआर कथा रही नजुआ जी दो पास चुपी सारे कथा जन যদি জন থাকে তাই। কারণ এতে সে কষ্ট পাবে নিশ্চয়ই আমার বিরুদ্ধে যদি বিশেষ করে অতীতে এরকম কোন মনমালিন্য কিছু থাকে তার সন্দেহ থাকে তো তার পাল্পিটেশন শুরু অবস্থা খারাপ হয়ে যাবে কি যে করছে আর সফর হলে তার মুশকিল আর আরবের মরুভূমি এখনো দেখছেন বিশাল মরুভূমি মরুমিতে ৫০ কিলোমিটার মার আগে মারাই লাগবে নিষেধ করেছেন ওখানে বলেছেন আল্লাহ বলছেন চুপি সারে কথা বলা শার পক্ষ থেকে চলে জানো পিছিয়ে দিই অন্য জায়গায় কথা বল তো সাহাবিজি গেছি আমাদের রব কি আমাদের নিকটবর্তী যে তার সাথে আমরা চুপি কথা বলবো তাহলে একটু বিসারে তাহলে আস্তে আস্তে দোয়া করা হচ্ছে মনাজাত আর নাম দিলেন মোনাজাত বাঙালি জাতির হুজুরেরা আর চিৎকার করে দোয়া করছেন হ্যাঁ মোনাজাত অথবা আল্লাহ কি দূরে যদি দূরে হন তাহলে কি করতে হবে ফানোনা তাহলে তাকে মোনাদা করবো নিদা আল্লাহ তখন চিৎকার করে ডাক্তার দূরে আল্লাহ হবে হাদিসের ওয়াহির মাধ্যমে চুপ হয়ে যেতেন নিরব হয়ে যেত যতক্ষণ পর্যন্ত ওহিনাজ অপেক্ষায় নবী সালাম নিরব হয়ে গেলেন তারপরে এ আয়াতল নাজালাত আয়াত নাজেল হলো কি তারপরেও রোজার কিছু মশাইল ওহিলাম বর্ণনা করা হয়েছে আর তার আগেও রোজা রমজান আর সিয়ামের আলোচনা হয়েছে এতে একটা রহস্য উদঘাটন করা যেতে পারে হেকমা সেটা হচ্ছে যে রমজানের সাথে বা রোজা সেয়ামের সাথে দোয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে রোজার অবস্থায় দোয়া কবুল হয় যখন নবী কিবি সাল্লা সাল্লামের দিতে রয়েছে এই আয়াত প্রমাণ করে শেসম বলছেন ওয়াহ ইয়াদ আল এরশাদ এল আল মোনাজাদ দোয়া বেদন এর আফে আয়াত প্রমাণ করে যে দোয়াতে আমরা চুপি সারে আল্লাহর সাথে কথা বলব বেদুন রাফে আফে সৌধ উচ্চ সারে নয় চিৎকার করে দোয়া করবো না তারপরে একটি বিষয় এখানে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আল্লাহ সাথে তার সাথে সাথে আল্লাহ সবকিছুর ওপরে উর্ধে তার আরো সে আজিমে এই দুটোতে কোনো কি নেই হ্যাঁ বৈপরীত্য নেই বিরোধ নেই দ্বন্দ্ব নেই কেন নেই কথাটি একটু আগে আমি বলেছি শেখ সাল ফৌজানের ভাষায় শুনে আপনাদের কি বলছেন কথা হচ্ছে আল্লাহ সাথেও আর আল্লাহ আরো সে আজিমেও হাকা না কাদব আর হক সত্যের মাঝে বিরোধ থাকে না যদি সত্য হয় তাহলে সত্য সত্যের মাঝে দ্বন্দ্ব বা বিরোধ থাকতে পারে না তাহলে আবার সাঁতে কেমন করে এই প্রশ্ন আপনি করতে পারেন আল্লাহ কেন লেভান কারণ এই যে প্রশ্ন মগজে ঢুকেছে এটা আপনার ভ্রান্ত যুক্ত ও শুভান বিশাল কে আল্লাহ কে তুলনা করেছেন বা কেয়াস করেছেন কিসের সাথে সৃষ্টির সাথে যে সৃষ্টির ক্ষেত্রে তো এটা হয় না আমি আপনার কাছেও আছি আবার অনেক উপরে আছে বুঝতে পারে তো আপনার মগজে ঢুকেছে মুখে ফুটে বলেনি কিন্তু মগজে আপনার আল্লাহ কে তুলনা করে দিয়েছেন সৃষ্টির সাথে আর তারপরে তখন এই ভুল ধারণা ঢুকেছে আল্লাহ সমস্ত এটা হচ্ছে বাতিল কেয়াস বাতিল যুক্তি বা বাতিল তোলনা এইরকম কেয়াস ইসলামে ইসলামের কেয়াস আছে অনেক ক্যাস আছে যেটা করন সন্না বিরোধী যেটা করন সন্না বিরোধী নাই আর যেটা পরামস বিরোধী যুক্তি আর সেই যুক্তিতে মুক্তি মনে করা হয় সেটা হচ্ছে ইবলিশ করেছে কয়াস করেছে নিজেকে আদম সালামের সাথে তুলনা করেছে আনা খাই হোক খালস্তানি মেনি খালি चाहते शक्तिशाली आगुन जुक्ति पेश करुक्ति आल्लमेपी কি হুকুম আল্লাহর হুকুম অমান্য করার জন্য ছিল কি ছিল না আল্লাহ বলছে আদাম আদামকে চেষ্টা কর আদামকে কি দিয়ে তৈরি করলাম না করলাম ওটা তোমার দেখার বিষয় নাই তোমাকে চেষ্টা করতে বলছে এই চেষ্টা করাটা ইবল শেতানের এবাদত ছিল যদি চেষ্টা করেনি তো ফেরেজ তারা যেমন এবাদত গুজার সেও আল্লাহর আবেদী হয়ে ফেরে যেত বিতাড়িত মরদুদ হইত না শেতান রাজিম হইত না সে আল্লাহ অনগত দাসী থাকতো বান্দাই থাকতো কিন্তু সেই ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে আর আল্লাহর হুকুম হচ্ছে আসার আগেও আল্লাহর হুকুম টা হচ্ছে মানব জাতির জন্য দলিল এবং যুগে যুগে নবীর এসে নবীর আদর্শ হচ্ছে দলিল তাই না যে কোন নবীর জামা নবীর আদর্শ হচ্ছে দলিল কারণ কোন নবীন দলিলবি কথা বলেন আর শয়তানের যুক্তি হচ্ছে আনা খাই রানিম নারি তো রকম কেয়াস হচ্ছে ইবলি ফেয়াস শয়তানি কেয়াস যেখানেই দেখবেন অনেকে মজাবের দোহাই দিয়ে কি করে। আয়াত হাদিসের সামনে যুক্তি পেশ করে এটা কেমন করে হয় আবার কোন কথা হইল হ্যাঁ গরু খাসি খেলাম হ্যাঁ আরো কিছু খেলাম দুনিয়ার কত কি হালাল খাচ্ছি তাতে উজু নষ্ট হয় না উঁটের গোস্তু খেলে কেন হবে হ্যাঁ উঁটের গোস্ত কে তেস করতে চাইলো কিছুর ওপর ছাগলের গস্ত গরুর গোস্তরে যা কিছু খাই না উজু করা উজু করা লাগবে শয়তানি পেয়েসা এরকম বহু বহু ক্ষেত্র রয়েছে বহু ক্ষেত্রে রয়েছে মশলা মাসলার ক্ষেত্রে এমনকি আকিদার ক্ষেত্রেও অনেকে গুমরা হয়েছে যেমন আকিদার ক্ষেত্রে এটা কেমন করে হয় আল্লাহাদের সাথে আবার আরো সে যুক্তিকে এটা হচ্ছে আস হিস দলিলের সামনে কোরআন সন্ন্যার সামনে এখন একটা দলিল মহান আল্লাহর পক্ষতে অথবা তার যদি আসে রাস্তা ধরতে হবে যেখানে ইবিলিস গেছে সেখানে যেতে হবে তাই বলছেন যে এই যে প্রশ্ন কেহি আল্লাহ যখন সমস্ত সৃষ্টির উর্ধে থাকা এফাই এখন মা তো আবার সাথে কে মগজে ঢুকেছে কারণে কি আল্লাহকে তেয়াস করে নিয়েছি সৃষ্টির সাথে যে আমরা তো দুই জায়গায় হইতে পারবো ওপরে আবার নিচু ওপরে আবার কাছে ও কি করে হইতে পারি কাছে আমাদের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে যখন হয় না তো আল্লাহর ক্ষেত্রে হয় না এটা হচ্ছে পেয়াস যেটা হচ্ছে আল্লাহর মতো কোন কিছু নেই তারপরে আরো স্পষ্ট করছেন মহান আল্লাহর ক্ষেত্রে কাছে হাওয়া এবং সুচ্ছে হওয়া কাছে হওয়া আর সবকিছুর ওপরে হওয়া আল্লাহর ক্ষেত্রে একত্রিত হইতে পারে আল্লাহ ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর কিবরিয়া বড়ত্বের কারণে আল্লাহ রবুল্লা আলমিনের পরিবেশটার কারণে আপনি কি বলবেন যে আল্লাহর সাথ আসমান জমিন আল্লাহকে ঘিরে আছেন আল্লাহ এগুলোকে ঘিরে আছে সহজ ভাষায় বলছি এহা তার অর্থ বুঝাচ্ছে না সমস্ত সৃষ্টি জগৎ সূর্য চন্দ্র সাত আসমান জমিন। আল্লাহকে ঘিরে আছেন আল্লাহ সবকে ঘিরে আছে আল্লাহ সব কিছু মহিত আল্লাহ হচ্ছে সবকিছু পরিবেশনকারী সুতরাং এই আল্লাহর আজমত আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব এবং আল্লাহর এই পরিবেশন নের কারণে আল্লাহর ক্ষেত্রে দুটোই ঠিক আল্লাহ কাছে আল্লাহ সু সবকিছুর উর্ধে আবদি আর স্পষ্ট করে বোঝাচ্ছেন যেটা একটা হাদিসের কথা সাত আসমান আমাদের সামনে কত বিশাল আল্লাহ সৃষ্টি কত বিশাল বড় সৃষ্টি আল্লাহর আল্লাহর হাতে কিরকম একটি সরিষার দাঁড়া আল্লাহ আল্লাহর হাতে কি বরং সরিষার দানাও তো কয়েক হাজারটা হলে আমাদের মুষ্টি ভরে যাবে হ্যাঁ আর এই রকম যদি সারা দুনিয়ায় অসংখ্য আসমান জমিন থাকে আল্লা হাতে অসামাওয়াত এটা শুধু বোঝানোর জন্য যে এই সমস্ত আসমান জমিনগুলি আল্লাহর হাতে কি মতো বোঝানোর জন্য কিন্তু এটা একবারে পুরোপুরি না কারণ ওইটি যদি জানেন তাহলে আমাদের হাতে কয়েক হাজার সরিষা হইলে তো মুস্তি ভরে গেছে আর হাতে এর বেশি ধরছে না তো আল্লাহর ক্ষেত্রে কি সেটা চলবে না আল্লাহ সমস্ত কিছু সমস্ত সৃষ্টি যতই সৃষ্টি হোক না কেন সমস্ত কিছু আল্লাহর সামনে সমস্ত কিছু বলতে পারেন আল্লাহর সামনে সরিষার দানার মত ফিল ফিহা কে মনহাদ তাহলে আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কি করে হইতে পারে কি করে আল্লাহর জন্য এটা অসম্ভব কি করে হইতে পারে আর সেই যে আল্লাহ তার আরসের ওপরেও আছেন ও এক রাবিন এবং তিনি তার সৃষ্টির কাছেও আছেন আর থেকেও তিনি সৃষ্টির কাছে আছেন আল্লাহর অসম্ভব শব্দটি তো আমাদের এটা আমার জন্য কঠিন এটা বড় মুশকিল এটা সম্ভব পসিবল ইত্যাদি বলছি না কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমার কিছু আছে নাকি আল্লাহ আজিজ ওয়াহু আলীনবহি করিবেন ফি অলু বহি তিনি নিকটবর্তী হওয়া সত্ত্বেও ও উচ্ছে এবং কারিবন ফি অলু বহি তিনি সু উচ্ছে থাকা সত্ত্বেও سبحانہ وتعالى کے نصوص الکتاب والسنہ جہاں قران سنن دلل یہ سب برمان کرے واجما علیه و الماول مللہ اے امت مسلمہ علماء کرام دے وہ من خاصائص سبحانہ و اللہ رب العالمین اللہ نوں ویششٹو اللہ کے ہو ساتھ ہو اور اللہ সুচ্চ সুমান সবকিছুর উর্ধ্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটাকে বলা হয় বৈশিষ্ট্য তার মধ্যে আমরা এই ক্ষেত্রে বৈশিষ্ট্য ব্যবহার করি এটা এই লোকের বৈশিষ্ট্য তার মানে অন্য লোকের মধ্যে এই দুর্গুণটা নেই আমরা ভালোর ক্ষেত্রে ব্যবহার করি আর মন্দের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি এই লোকের একটা ভালো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে যখন আল্লাহ সৃষ্টির কাছে তখনও তিনি শুধু করিবু বহি ফি অলু কহি করি মিন খাল কাহি ফিহালে আল্লা আল্লাহ আরো তার সাথে সাথে তার সৃষ্টির এইরকম নয় কখন আবার ভাববেন না যে আল্লাহ যখন প্রথম আসমানে কাছে হয়ে গেলেন আবার আল্লাহ অনেকে দোয়া করতে গিয়ে এইরকম ধারণা করে যে আল্লাহকে আমি পাই না আপনিও যদি ওই রকম মুখলে সে আর অনুসারী হইতে পারেন আর সত্যি মোহতাব কি পরেজগার পারে তো আপনার কাছে বিশেষ অর্থে খাস অর্থ আল্লাহর কাছে মানে যে সব অর্থগুলি খাস অর্থ রয়েছে তৌফিকের দিক থেকে হেফাজতের দিক থেকে দুয়াশোনার দিক থেকে সাহায্য করার দিক থেকে ইত্যাদি ইত্যাদি যেসব রয়েছে আর এমনি আল্লাহ তার জ্ঞানের দিক থেকে তার পরিবেশনের দিক থেকে তার ক্ষমতার দিক থেকে ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে আল্লাহ সমস্ত সৃষ্টির সাথেও রয়েছেন আর আল্লাহ তার আসে আজ রয়েছেন তারপরে আমাদের আলোচনার বিষয়বস্তু আসবে কোরআন কালামুল্লাহ লম্বা আলোচনা হবে আর সেজন্য আলোচনা শেষ করছি ও সাল্লাহনা মোহাম্মদ বা আল আলী ও সাহেব